সমিল্ إِلَى اللَّهِ উল্ بَصِيرَةٍ সবিলি وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا ও مِنَ الْمُشْرِكِينَ شافتا للامتي قد كان منى ان يلقاهم فاحبته من صدقه وما راى ان يلقاهم فاحبته من صدقه آلون. ومن الإخوان الباقون ألسنا نحن المصطفى فكان الرد ما معنا أنتم آه. أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر বসমিমসালাম সঈদ আলমরসলিন নবীনা মহম্মিন আবাদ ফকতর তালিন আল ইমান বলমান ও বেমা به নফসহ في كتابه আমাদের আজকে দ্বিতীয় পর্ব আকিদা ওয়াসিয়া থেক ইমাম শেখুল ইসলাম তাই রহমাউলার প্রসিদ্ধ কিতাব আকিদা সম্পর্কে আর বিশেষ করে এই কিতাবে বিস্তারিত এবং সিফাত মহান আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা হয়েছে আর তারপরে অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে যা ইনশা আল্লাহ আসবে তবে এখন ভূমিকা থেকে শুরু হচ্ছে ইমান বিল্লার পরে আল্লাহর প্রতি ইমান এবং छपर्के ग्भ रोक आल्लामानल्लाश् स्थापन हम प्रथम खुटी आल्ला इमान चार दिक आ अस्तित्व विश्वास आस्तिक अस्तित्व प्रथम विषय आश्वास कर ए, मुस्लिम ममिन हर जथेष नई तीन विषय रही नम्बर तहिद रब्लाबिक रब পালন কর্তা সবকিছুর মালিক আল্লাহ রব আলমিন আল্লাহ তার সমস্ত কাজে এক একক তার কাজে কোন শরিক নেই তার কাজে কোন শরিক নেই আল্লাহ রবীন্দ্রের কাজ আপনি একজন মুসলিম আল্লাহর কাজ আল্লাহর সৃষ্টি করা তাই না খালক সৃষ্টি করা কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া রিজিক দেওয়াই কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে হায়াত এবং মদ দান করা এতে কেউ শরিক নেই আল্লা ছাড়া কেউ আপনার হায়াত বাড়াইতেও পারে না আবার কেউ মারতেও পারে না এইভাবে আল্লাহ রবীন্দিনের সমস্ত কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অলুহিয়ত আল্লাহ রবুল আলমিন তাঁর এবাদত বন্দেকিতে একক বান্দাকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে তার এবাদতের জন্য সমস্ত এবাদত একমাত্র হবে কার জন্য আল্লা হচ্ছে তৃতীয় বিষয় তৌহিদ এলুহা চতুর্থ বিষয় আল্লাহ তা হচ্ছে যেভাবে রসুরল সাল্লাম বলেছেন এই বিষয়টি থেকে শুরু করেছেন এখন ইমান বিল্লাহিনাল ইমান এ বিল্লাহে আল্লাহর প্রতি বিশ্বাসের বা ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই তৌহিদ উল্লাহ মসেফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার তৌহিদ প্রতিষ্ঠা করা সেটা কেমন ভাবে বলছেন তার পদ্ধতিটা আল ইমান মহান আল্লাহ তার গ্রন্থে যেই গনগুলি তার জন্য বর্ণনা করেছেন সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা আল ইমান বিশ্বাস করা ইমান নিয়ে আসা তাঁর কিতাব আল কোরআন আল্লাহ রাবুল আলমিন তার সম্পর্কে যে গুণগুলি বলেছেন এছাড়াও আরো অনেক গুণ রয়েছে বা গুণাবলী রয়েছে যেগুলি রসুল উল্লাহ সাল্লা বর্ণনা করেছেন তার হাদিসে সেগুলিও বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের একটা দিক অর্থাৎ তহিদুল আসমাফাতের দিক ওয়াসাফু রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য বলছেন এবং তার তাঁর রসুল মোহাম্মদ আল্লাহ রব্লা আলমিনে যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বিশ্বাস করা তার আল্লাহ যেই গুণের নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই আমি এই गुण से सम्पर्स विश्वास विश्वास एम भाव करते कैकटी दिक रही दिक से भ्रांतिकास मिनरिफिन बीना श्वास करते गई शब्द शब्द से काज्ञागुली संख्य विकृति घटानो चलबा आल्ला भाषा अर्थात है कौर बहदिर आल्ला गुणगुली भाव अथवा मन हम कि निष्क्रिय अल्लाह रबीक्रिय मन करा से प्रत्येक विश्वास करते हैं अर्थ आरोना अर्थ जाना अर्थसास्वीकृति निष्क्रियता তোমার অবস্থা কেমন হ্যাঁ কাইফা আন্তা তুমি কেমন আছো এই যে তুমি কেমন আছো এই কেমন কথা বলা চলবে আল্লাহর নাম গুনাবলির ক্ষেত্রে আল্লাহর দয়া তো দয়া কেমন ঠিক আছে আল্লাহ রব আলিনের সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর এইটা চলবে না বিকৃতি আর তাতিল হচ্ছে অস্বীকার করা হাত নেই শব্দ আছে ঠিক আছে কোরআনে আছে তারপরে খালি বেয়াদহিল মূলক কিন্তু সেটা অস্বীকার নিষ্ক্রিয় করে দাও उदाहरण दिल हाथ आम निर्णय जिज्ञासा करणना तुलना चल सदृश्यता पोषण करा तुलना चलबा आल्ला हाथ आ घटा एक रकमी अस्वीर स्वीकार करतेरण बोलतेमस तुलना करते चाय आल्ला हाथ आल्लर हाथ हजार हाथ मतलब क्यों बोले हम तमसिल हाथ मत যদি এরকম বলে এটা হচ্ছে তামসিল এটা হচ্ছে কফুর হারাম যেমন অস্বীকার করা হারাম অর্থের বিকৃতি ঘটানো হারাম তার ধরন নির্ণয় করা হারাম তেমনি তাকে কোনো কিছুর সাথে বা তার গুণকে সাথে তুলনা করা হারাম আপনার মা ও দয়া করে বাপ ও দয়া করে তাই না ছেলে মেয়েদের উপর বাপ দয়া করে আহ আল্লাহ রাহিম তাই না কেউ যদি আল্লাহ হাফিজ যেভাবে উল্লেখ করেছেন বলি যদিও আমি বাংলাতে বোঝানোর জন্য যথেষ্ট মোটামুটি বলে দিচ্ছি বলছে তাহারিফ হচ্ছে কি তাহারিফ মানে কি বললাম বিকৃতি হটানো আর ইর সেটা রদবদল করে দেওয়া বদলিয়ে দেওয়া এ অর্থ হয় ও যে অবস্থায় সেখান থেকে কোনো দিকে ঝুঁকিয়ে দেওয়া এদিক ওদিক ঝুঁকিয়ে দেওয়া হাত মানে কি ছিল কি বুঝি আমরা এদিন মানে বুঝি হাত মানে হাত কিন্তু হাতকে যদি বলেন হাত মানে ক্ষমতা হাত মানে ক্ষমতা তাহলে দিকে ঝুঁকিয়ে দিলেন হ্যাঁ ওর অর্থকে পরিবর্তন করে দিলেন এটা হচ্ছে বিকৃতি আরবিতে এফাফা গাড়ি চালাতে বলছেন যে ওহরিফ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে আর একটা মানবী তাহরিফুল শব্দের বিকৃতি ঘটানো আমি তফসিল করতে গিয়ে অনেক সময় বলি मुस्लिम जरूरत शब्द घटाते लिखा तुम कित कर বলছেন যে শব্দের বিকৃতি হচ্ছে একটা শব্দকে তার আপন স্থান থেকে অন্যদিকে তিনি একটা শব্দ বাড়িয়ে দিয়ে একটা অক্ষর বা শব্দ বাড়িয়ে দিয়ে আহ হারফিন হারফ অক্ষর অক্ষর অথবা শব্দ বাড়িয়ে দিয়ে অথবা কমিয়ে দিয়ে অথবা একটা হরকত পরিবর্তন করে দিয়ে একটা জের জবারে পরিবর্তন করলে অর্থ পাল্টে যায় শব্দ পাল্টে যায় তখন এরকম করে দিয়ে যেমন গোমরা লোকেরা বলছে এটা উদাহরণ আছে আল্লাহ আরো সমুন্নত ইস্ত কথা রয়েছে আর রহমানও আল্লাহ আর ইস্তা রহমান আরো ইস্তাওয়া শব্দ আছে ইস্তাওয়াতে রয়েছে হামজা ওয়াসল তারপর সিন তা তাই না খাড়া আলিফ আছে এখন এজার বিধার্থীরা অর্থ করতে অর্থ ইস্তা ইস্তাউলা ইস্তাকে কি করে দিল ইস্তাউলা তো লামের অক্ষরটা বাড়িয়ে দিল এখানে অর্থ করতে কি কি করলো লামের অর্থ বাড়িয়ে দিল অর্থ কি হয়ে অর্থ পাল্টে গেল কিন্তু ইস্তা মানে সমন্বয় তার ইস্তা মানে দখল করা অমুক রাজা এখন অমুক দেশের সিংহাসনে বসেছে হ্যাঁ সিংহাসনে বসেছে মানে কি বসা বুঝায় কি বুঝায় ওখানকার ক্ষমতাটা নিজের দখলে নিয়ে আসতে পেরেছে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছে তো ওরা এইভাবে অর্থ করে রান আর না আর কি বলছে আল্লাহ আরো তাহলে আল্লাহ ক্ষমতা এসছে যেমন ইস্তলার অর্থ হবে তার মানে কি হবে হ্যাঁ আল্লাহ তার ক্ষমতাই নিয়েছেন আর তাহলে এর একটা কুফুরি অর্থ আসবে না উল্টো অর্থ তার মানে এতদিন হ্যাঁ এই ছয় দিন আসমান ছয় দিন আসমান জমিন সৃষ্টি করলেন তারপরে আরো সে আল্লাহ বলছেন তাহলে এই আসমান জমিন সৃষ্টির আগে তাহলে আল্লা ক্ষমতা আরো সর্ব ছিল না তাহলে ঠিক না যেমন রাজা আজকে সিংহাসনে বসেছে গত দিনে সে ক্ষমতায় ছিল না তার হাতে ক্ষমতায় ছিল না কুফুরি হবে না হবে না হাত মানে ক্ষমতা তার সাহাবিরা ওই কথা বলেননি ইয়াদ সব দেশ মানে আরবি ভাষায় হাত হয় হাত বিশ্বাস করেছে আল্লাহ হাত আল্লাহর মত মানুষের হাত মানুষের মত বানোর হাত বানোর সৃষ্টি তো মিল সৃষ্টির মানস সৃষ্টি আর বানর সৃষ্টি দুই হাত কি এক হাত এই শব্দের তাহারিফের ক্ষেত্রে বলছেন যে একটা শব্দ বাড়িয়ে দিয়ে একটা শব্দ বা কালিমা বাড়িয়ে দিয়ে শব্দের বিকৃতি কেমন করে ঘটায় কোরানে সুরে ফাজা আর তোমার রব আসবেন কে দিনে কিন্তু বিদাতি আশা আরব্ব মানে আল্লাহর আসা এখানে বুঝায় না আল্লাহর কি আসবে এখানে আল্লাহ নির্দেশ আসবে যা আমর আমর বাড়ি দিল এটা শব্দ বাড়ি দিল এইরকমই মেলা উদাহরণ রয়েছে তাদের বিকৃতির আল্লাহ প্রথম আকাশে নেমে আসেনা ওরা মুসলিম আল্লাহ নামেন আল্লাহ রহমত নেমে আসে আল্লাহ নেমে আসাটাকে কি করলে একটা শব্দ বাড়িয়ে অর্থের বিকৃতি ঘটাইলো শব্দেরও বিকৃতি ঘটাইলো আল্লাহ নেমে আসেন আল্লাহ আল্লাহ দিক বলা যাবে না আল্লাহ নামা উঠাই সব বলা যাবে না کی بلتا ہے؟ اللہ الرحمت نے میں آسکے اللہ الرحمت تو شب جگہ نے میں آسکے شب جگہ نے میں آسکے تو پرطمہ کاشی کیا نہیں آسکے شب شب اللہ الرحمت کا امتیاز ہے لہذا امراض تو, تو یا یا یا یا سکن ایک مہر تو تو پاس بنا دیتی اور رکھو میرے تحریف اور تحریف, تحریف المعنی وَهُوَ الْعُدُولُ بِهِ عَنْ وَجْهِهِ وَحَقِيْكَتِهِ وَعَيْتَعُ اللَّفْزِ مَعَنًا বলছে যে কোন শব্দকে তার আপন রূপ থেকে ফিরিয়ে দেওয়া বা মর্ম থেকে ফিরিয়ে দেওয়া এবং সেই শব্দ সেই শব্দকে অন্য অর্থ দেওয়া বা এ তা মা না লাফ আখার অন্য শব্দের অর্থ দেওয়া যেমন বেদাতিরা বলছে রহমতের একটা গুণ হচ্ছে যখন তিনি রহমান গুন নাম তিনি যখন রহিমাচক নাম তাহলে রহমান এবং রহিম থেকে রহমতের গুণটা পাওয়া গেল আল্লাহ কিসের গুণ রয়েছে দয়ার গুণ আছে রহমত মানে দয়া করুণার গুণ আছে আল্লাহ মায়া করেন আয়া আল্লাহ দয়া করেন আল্লাহ করুণা করেন এই গুণটা আল্লাহ রহমত রহমত করা মায়া করা বলছে এটা তো দুর্বলতা কিভাবে তারা যুক্তিকে কে কোরআন এবং সন্ন্যার প্রাধান্য দিয়েছে বিদ্যাতিরা গিয়ে ফেতনায় পড়েছে কোথায় তাদের ব্রেন গিয়েছে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষ যখন কারো দয়া করে তখন তার অন্তটা নরম হয়ে যায় হয় না হয় না অন্তর হয়তো শক্ত ছিল কি হয়ে যায় নরম হয়ে যায় নরম হয়ে তার মধ্যে একটা দুর্বলতা চলে আসে আসে না আসে না এই জন্য আমাদের বাংলা বলা অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি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 আল্লা রকম আল্লাহর গজব রহমতের বিপরীত হচ্ছে আর সারি মাতুরি দিয়ে বলছে আল্লাহ ক্রোধ আল্লাহ রাগ বলা যাবে অথচ আল্লাহ আমাদেরকে গাইল মকদুব করি আর মকদুব হচ্ছে ইহুদি না বা ইহুদি চরিত্র যাদের হবে জানার পরে যারা কর্ম নামল না করল না তারা হচ্ছে গজব প্রাপ্ত তাই না গজব মানে কোরদ রাগ নয় ওইটা নেওয়া যাবে না এই আশারি মাতর জেলায় এই গুমরাদের গুমরা গজব মানে কি কেন নেওয়া যাবে না যুক্তি দেখেন গুমরা হয়েছে এইভাবে যুক্তি কি যদি গজব বলি যখন মানুষ রাগান্বিত হয় তখন ব্যালেন্স ঠিক থাকে না থাকে ব্যালেন্স লেস হয়ে যায় থরথর করে কাঁপতে লাগে কি বলতে কি বলে ফেলে হ্যাঁ ঠিক না বলছে এটা তো চলবে না তো আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে পবিত্র করতে হবে আল্লাহকে এই দুর্বলতা কি করতে হবে মুক্ত করতে গিয়ে অস্বীকার করেছে এক গর্ত থেকে বাঁচতে গিয়ে আসলে সেটা গর্ত ছিল না তাদের ধারণা ভ্রান্ত ধারণা গর্ত ছিল আর এক বড় গর্তে গিয়ে কুফরিতে লিপ্ত হয়েছে অস্বীকার করেছে তো আল্লাহর গজব তারা মানে না আল্লাহর গজব মানে কি গজব হইলে কি হয় রাগ হইলে রাগ হলে শাস্তি দেয় কি করে পানিশমেন্ট করে বলছে রাগ মানে এখানে আল্লাহ দেওয়া তাই বলছেন গজবের অর্থ তাদের কাছে এরা কাম প্রতিশোধ নেওয়া বা শাস্তি দেওয়ার ইচ্ছা করা আল্লাহর গজব হয়েছে তার মানে আল্লাহ শাস্তি দিতে ইচ্ছা করেছেন আল্লাহর গজব কে অস্বীকার হ্যাঁ আল্লাহর রহমত কে অস্বীকার এই শব্দের অর্থগুলিকে অস্বীকার এইভাবে গোমরা হয়েছে না তাঁতিল কাকে বলে তাতের লোগাতান তার শাব্দিক অর্থ হচ্ছে আল মানে শূন্য করে দেওয়া এই এইজন্য ছুটির দিনকে আরবিতে অতলা বলা হয় যারা আরবি জানেন কিছু আরবি মদাসে পড়েছেন কি হ্যাঁ মুজাহেদ আরবি আর কি বলে ছুটিকে কে অতলাতুন কেন খালি আছে স্কুল খালি শূন্য এই যে অতলা অতলা শূন্য থাকা বা কাজ কর্ম থেকে শূন্য কাজ কর্ম নেই ছাত্রদের কাজ নেই যারা স্কুলের ছাত্র বা শিক্ষক তারাও কাজ থেকে শূন্য খালি তো এই অতলা থেকে তাঁতিল শব্দটি এসছে এখানে উদ্দেশ্য কি বলছে নাফিউ সিফাত আনিল্লাহ আল্লাহর গনগলিকে অস্বীকার করা शब्द शब्द नहीं रन रहा दुर्बल हो तहरिफ हम मान साहि सठ के अस्वीकार कर ला আর তাল হচ্ছে সঠিক অর্থ কে অস্বীকার করা কিন্তু তার জায়গায় অন্য কোন দূরের অর্থ না দেওয়া নিষ্ক্রিয়তা শব্দ আছে কিন্তু যেমন একটা দল এই আল্লাহর গুণাবলী সম্পর্কে তারা মুফাবুজা বলা হয় মানে সব আল্লাহকে সেপে দিলাম বলছে ইয়াদ আমরা জানি না এর অর্থ কোন আরবিয়ান বলবে জিয়াদ মানে জানিনা অজুন মানে জানি না আল্লা গুণের ধরনটা কেমন এটা নির্ণয় করা বাদ নির্ণয় করার জন্য বলা যে কেমন হয় জিজ্ঞাসা করা কাউ কে না হয় নিজে পেশ করা সাত আট জায়গায় কোরআনে ইস সুমাস্তব আল আসমাস্তাল আছে তো এইসতেও আল্লাহ আরো আছেন না আছেন তো কেমন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছিলেন তাহলে কি অস্বীকার করবেন কিন্তু তা বিশ্বাস করা হচ্ছে ফরোজ ও সওয়াল ও আনহবিদ আন কেউ যে জিজ্ঞেস করে যে কেফা কাইফা ইস্তফা আল্লাহ আরো কেমন করে আছে এটা হচ্ছে বেদাতবর্তীতে শ্রোতা পোষণ করা কিরকম যেমন কেউ বলে ইন্না সে আল্লাহাত আল্লাহর গুণ গুলি মানুষের গুণের মতো আল্লাহ মানুষের হাতের মতো আল্লাহর চোখ মানুষের চোখের মতো এটা অকুফর এগুলি ছাড়া বিশ্বাস করতে হবে তাহলে আল্লাহ রব্দের গোনাবলিকে বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন অথবা তার বলেছেন মিনগাই তাহরিফিন বিকৃতও নয় অর্থের আর তা আতিল নয় তা কি ধরন নির্ণয় করার চেষ্টা চেষ্টা এটাও নয় আর তামসির কোনো কিছুর সাথে তুলনা করাও নয় এইভাবে তাই জামাত বিশ্বাস করে তার মতো কোন কিছুই নয় তার মতো কোন কিছুই নয় আর কেউ না কোন কিছুই মধ্যে কেউ ব্যক্তিও আছে বস্তুই যখন চলে আসল ব্যক্তি হতে সামিল কোন কিছু না কোন কেউ না तब ओहबीर शन श्रोता अलबाशी सबकू देखें हा नर क्षेत्र आल्लाई नहींगेटी आल्लाई क्यों नहीं না ফের না জিনা রসুল না আল্লাহর মত কেউ নেই কোন কিছু নেই না নামের ক্ষেত্রে না গুনের ক্ষেত্রে না রুব ক্ষেত্রে না অলহ ক্ষেত্রে কোন ক্ষেত্রে নাই এটা না হয়ে গেল তাহলে এইটুকু নেতিবাচক বিশ্বাস করতে হবে ইতিবাচক কেউ যেন এই ভুল না বোঝে আল্লাহ মতো যখন কোনো কিছু নেই তো আমরা তো শুনি সুতরাং আল্লাহ না হ্যাঁ আমরা তো দেখি তো আল্লাহ দেখে দেখেনা আমরা কথা বলি সুতরাং আল্লাহ কথা বলে না এই রকম যেন গুমরাহী আবার না চলে আস বলছেন না ওইটা আবার ভাবিও না যে তার মতো কোনো কিছু নেই মানে আল্লাহ কথা বলেন না আল্লাহ শোনেন না আল্লাহ দেখেন না আল্লাহ দয়া করেন না আল্লাহ রাগান্বিত হন না অস্বীকার করবে না बरवि गुण दिए सुंदर सुंदर गुणगुली आ सामान्य अल्लाहर देवा आल्ला अब्दुल्ला आलमीर समस्त भलो गुणगुली मैंने एक कथा कि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 এই রকম যে যেকোনো গুণের ক্ষেত্রে যেগুলি ভালো গুণ সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে সেই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ রয়েছে গণ দুর্বলতা সমস্ত যেই যেই গুণগুলি দোষগুলি মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে দোষ বা ত্রুটি সেগুলি থেকে সবচেয়ে বেশি তিনি পাক পবিত্র এই জন্য তার তসবিহি করি সব হ্যান আল্লাহ বলে জি তাই বলছেন ক্ষেত্রে অস্বীকার করবে না বরং স্বীকার করবে যেগুলি পুরান হাদিসে রয়েছে যেমন সামিউন আলিমন কাবির বাসীপু জানো হয়ে গেছে আর আল্লাহর গুণ আছে বলে আল্লাহকে তার সৃষ্টির সাথে আবার তুলনাও করবে না লেসা কামিজলে যেগুলি আল্লাহ রব আলম তার ক্ষেত্রে বর্ণনা করেছে তার জাতের ক্ষেত্রে আর वा शब्द वाक्य कर प्रत्येक भाषा एक रूपक अर्थ आसल अर्थ बद रूपक अर्थे जा अपन दल नबिस रूपकर्थे स ইয়াদ মানে আসল অর্থে নয় হাকি কথা নয় সেটা হচ্ছে মাজাজ মাজাজ মানে রূপক অর্থ এরকম বলেছেন না বলেননি তাহলে আপনার এই অধিকার কোথায় আশা আশারি মাতরিদিদের আর অধিকার কোথায় জি এইভাবে তারা গোমরা হয়েছে আয়াত সম্পর্কে তারা বক্রপথ অবলম্বন করেন এলহাদ না। ইলহাদ মানে বা বক্রথ অবলম্বন তারা করে না এই এলহাদ কয়েক রকমের আছে পাঁচ প্রকার এলহাদ শেখ সৌল ফুল্লাহ বর্ণনা করেছেন বিস্তারিত আমি আপনাদের নাম এবং এবং তার আল্লাহর গুনাবলীর কে কোন কিছুর সাথে তুলনা করে না বেসেফাত খালকে তার সৃষ্টির গুনাবলীর সাথে ওয়ালাইম সেলুনহি আল্লাহর গুনাবলি কে তারা তুলনা করেন আহলে সোনাল জামাত বেসেফাত খালকে তার সৃষ্টির আল্লা দেখা মানুষের দেখার মতো নিষেধ করা হয়েছে আল্লাহ নাম এবং গোনাবলিতে এলহাদ হচ্ছে কয়েক আন বলছেন আওয়াল প্রথম হচ্ছে এলহাদ হচ্ছে এগুলি অনেকে করে থাকে কিছু কাফেররা করে কিছু মুসলিমরাও করে थम एल्हद्बन कर नाम क्षेत्र आल्ला देवदेवी नाम रखा दे देवदेव नाम रखा देव नाम रखा जो ओलर पुजा जेमन आरब मुश्रिका तर एक देवता छो ला जाना तुम लाता वाल उस जा। उस लात। ए लात नाम क्यों क्योंकि प्राचीन जुगे हाजी छतु घोल करफा मुजदाल फाइ हजर मौसम पान करे तो जमीन आजकल फिर जूस पा जाए तो जुगु खत হ্যাঁ খাবার দিত পানি দিতমত করতো বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু হয়েছে হয় দাঁড় করে পূজা শুরু হয়েছে যেমন হিন্দুরা অথবা মক্কা মুশ্রিকরা আর হলে শুয়ে দিয়ে কবরে শুয়ে দিয়ে পূজা শুরু যেমন মুসলিমের এই কবর মাজার পূজারই যারা বড় শির করে আর কেউ কে বলে শব্দটি এলাহ থেকে নেওয়া হয়েছে উপাস এলা কে আল্লাহ এলাহন মোজাক্কর আর ওরা মোহানাস স্ত্রী লিঙ্গ বের করেছে অথচ আল্লাহ শব্দের কোন লিঙ্গ নেই হ্যাঁ लिंग बार स्त्री लिंग आल्लाब्दे बजा शब्द टीरक उज्जा तेवी छवी छूजा हम उजा शब्द आजीज थे आल्ला नाम हम आजीज आल्लाह आजीज और देवी हजा আল্লাহর জন্য যেন স্ত্রী সাব্যস্ত করেছে আল্লাহ এগুলো হচ্ছে এলহাত দ্বিতীয় এলহাত বলছে তসমিয়া তহু সুভা নহু অতাল কবে আল্লাহর এমন নাম করা যেই নাম আল্লাহর জন্য উপযোগ যোগী নয় আল্লাহর জন্য উপযোগী নয় আল্লাহর নাম ভগবান রাখা ঈশ্বর বলা গড বলা এগুলি এগুলি অন্য কিছু দিয়ে বুঝিয়েছেন আমি এই সব নাম দিয়ে বুঝলাম যাতে করে সহজে বুঝতে পারে যেমন তিনি বলছেন কাতাসমিয়াতে নাসা আবান যেমন খ্রিস্টানরা আল্লাহকে আব বলে ফাদার হ্যাঁ আব আল্লাহকে নাম দিয়েছে কি হয়েছে তারা বলে কে বলে মুজিবান আল্লাহ হচ্ছে মুজিব অস্তিত্বে যিনি নিয়ে আসেন মুজিব মুজিব নাম কোরআন হাতিতে করতে হবে কিন্তু দার্শনিকদের কাছে দার্শনিক ছিল তারা আল্লাহকে মুজিব বলতো ফায়লা অথবা ফাইলা মানে হচ্ছে উপায় পৃথিবী যে সৃষ্টি হচ্ছে মাধ্যম কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে সুতরাং আল্লাহ নাম হচ্ছে সুতরাং এমন নাম থেকে বেঁচে থাকতে হবে এখানে খোদার উদাহরণ দেওয়া যেতে পারে যদিও এটাকে টেনে অনেকেই চেষ্টা কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে পার্সিয়ানরা পার্সিয়ানরা তৈরি করেছে তাও হয়তো সেই অগ্নি পূজার যুগেও হইতে পারে মজুসরা করেছে তারপরে মুসলিমদের মাঝে এসেছে সেটা উর্দু থেকে উর্দু থেকে হ্যাঁ বাঙালিদের কাছে গিয়েছে বাংলাতেও খোদা খোদা খোদা যারা এটাকে জাহেজ করার চেষ্টা করে তারা বলে খোদা ওই যে আল্লাহ আল্লাহ আল্লাহ মানে খোদান করেন তাই না হ্যাঁ কোনটার অর্থ হয় না খোদা কিছুর অর্থ হয় তো যাই হক এই বেঁচে থাকা উচিত যেমন থেকে বাঁচছেন আপনি মানে ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো ভাষা ইউজ করে উপরওয়ালা হিন্দু বলছে উপরওয়ালা একজন মুসলিমের সাথে উপরওয়ালা উপরওয়ালা কেন বলবেন আপনি আল্লাহ বলেন আপনি রপ বলেন আপনি জি আল্লাহ যেসব নাম স্পষ্ট রয়েছে কোরআন হাতে বলেন আল্লাহ রব আলিনের জন্য এমন গুণ বলা যেই গুণ ত্রুটি মনে করা হয় আপনাদের কাউকে যদি বলা হয় दरिद्र फिर और स्वच्छल धन कारण সেজন্য এত অভাব কেন মানে আল্লাহর নাই সেজন্য দেয় না আল্লাহ থাকলে আল্লাহ দিতেন যে দিম তাদের হাত ধ্বংস হোক ও লো ন কালু তাদের এই কথার কারণে সব বেয়াদী কুফরি কথা যেন তাদের ওপর লালত অভিসম্পাত এই রকমই আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহ আছে কোন দিন থেকে কোন দিন দিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ রবিবার থেকে নিয়ে শুক্রবারে শেষ করলেন আদম আলাইসালামকে সৃষ্টি করলেন শুক্রবারে হ্যাঁ শনিবারে শনিবারের কথা নাই তাই না কিছু নেই তো নেই আল্লাহ ক্লান্ত হয়ে পড়লেন সুতরাং তিনি বিশ্রাম নিলেন বিশ্রামের দিন এই জন্য ইহুদিয় বিশ্রাম হচ্ছে হ্যাঁ বিশ্রামের দিন হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের রবিবার জি সারা পৃথিবীদের ছুটি শনিবার রবিবার এমনকি মুসলিম দেশ শনিবার রবিবার ছুটি আশ্চর্য আক্ষেপের কথা চতুর্থ রকমের এলহাদ হচ্ছে যাহা মানিহা মানি হা ওহা কায় কাহা কোন শব্দের আল্লাহর গুণ যেগুলি গুন বাচক শব্দ রয়েছে গুণের অর্থ অস্বীকার করা বা তার আসল মর্মকে কে অস্বীকার করা হাকিকেত অস্বীকার করা যেমন জাহামিয়া গমরা ফির করা ইন্না আলফা মোজারাদা লাদা মানুষে ফাঁকা আল্লাহর গুনাবলির ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় গোমরাহিতে হচ্ছে জাহামিয়ারা তারা বলছে আল্লাহর নাম যে রহমান রাহিম মালিক শুধু শব্দ এগুলির কোন অর্থ নেই শব্দ আলফাজ মজার রাদা মানে হচ্ছে অর্থ শূন্য শব্দ এগুলির কোন গুণ নাই রহমান থেকে বলবে রহমত এলো গাফফার গাফার বা গাফুর থেকে আল্লাহর মাগফেরাত মার্জোনা ক্ষমা এলো ক্ষমার গুণ না না ওই সব নাই ওলা মানি কোন অর্থ নেতা বলছে আল্লাহ নাম কি লাই এটা প্রমাণ করেন যে আল্লাহ শুনেন ওরা মানে না আল্লাহ শোনা মানেন না নাম মানে আছে যে কিন্তু আল্লাহ শুনেন এটা মানে না জাহামিয়ারা আল বাসির বাসির মানে যিনি সব কিছু দেখেন আল্লাহ দেখেনা বলছে বাসার আল্লাহ দেখেন না শুধু শব্দগুলি তাহলে আলিম আল্লাহর নাম কিন্তু আল্লাহ জানেন না তাই না এইরকম অস্বীকার করেছে হায়াত নেই আল্লাহর হায়াত বলা যাবে না জাহামিয়া আশা এরা মাতরি এরা সাতটা গুণ স্বীকার করেছে সাতটা গুণকে অস্বীকার করেনি বাকি গুণগুলোকে অস্বীকার করেছে বা বিকৃতি অর্থের বিকৃতি ঘটিয়েছে পঞ্চম বিক্রি এলহাদ হচ্ছে বক্রতা হচ্ছে এলহাদ কোরআন একশো আশি তল্লা বলছে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে ডাকো যারা তার নামে বক্রপথ অবলম্বন করে তাদেরকে ছেড়ে দাও যা কিছু তারা করেছে বা করে তার শীঘ্রই তাদেরকে প্রতিদান দেওয়া হবে সুরায় ফুসসিলাত হামিম ৪০ শেষদার আঠারোশো চল্লিশ এলহ সম্পর্কে ইন্নীনা হেদ নফি আয়াত না যারা আমার আয়াত সম্পর্কে বিধানাবলি সম্পর্কে আয়াতের মধ্যে সিফাত আছে গুন নাম গোনা বলি। যারা বক্রুপথ অবলম্বন করে আমার থেকে তারা গোপন থাকতে পারে না আমি তাদেরকে জানি এবং তাদেরকে শাস্তি দেবো তারপরে বলছেন লেখক লেয়ানুবাহ আলহু আলাহাল এখান থেকে কারণ বর্ণনা করছেন কিসের কারণ ধরন করে না আর তার আল্লাহর গনগুলি তার সৃষ্টির গনের সাথে তুলনাও করে না তোলনাও না আর ধরন নির্ণয় করে না কেন না? কাছাকাছি বা সমান হবে তাহলে না তুলনা করা হবে হ্যাঁ আর জানা থাকবে যে কি রকম আর কতটা কাছাকাছি আমাদের থেকে তাহলে না শব্দ অর্থ জানা আছে কারণ আল্লাহ সুবাহ আর কোন নজির নেই মানে নজির নজির শব্দ কিন্তু আর বাংলা ব্যবহার হয় নজিরবিহীন বলে না নজির শব্দ হচ্ছে কোন সমকক্ষ বা সমতুল্য নেই কুফু নাহি সাহেব ওয়ালা নিদ্দাল আর তার কোন অংশীদার নেই শরীফ নেই আন্দা কোরআন কেমন আল্লা সুবাহ হওয়া তাল্লার সৃষ্টির সাথে আল্লাহকে প্রয়াস করা যায় না মানে যুক্তি দিয়ে আপনি তুলনা করবেন আল্লাহ আল্লাহ সাথে কোনো কিছুকে এটা করা যায় না এবং তার মহা জ্ঞানী ও আসদা ককিল এবং কথার দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি সত্যবাদী ও আহসানু ও হাদিস তার সৃষ্টির চাইতে তার সর্বোত্তম বাণী কথা রয়েছে সুতরাং তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে তারপরে জানে আম্বিয়া এবং রসুলগণ বলছে তোমার রসুল ও সাদে কুনা মোসাদ্দা মোসাদ্দা কুনা অতপার তার রসুলগণ আদাম আলী সালাম নবী থেকে শুরু করে নোহ আলি সালামি মোহাম্মদ समस्त नबी रसुलगन जा सत्य कथादा जा सत्ययन तरह महान आल्लायन करा सब चेती सूतरा अम्बिया रसुलगन जाह सम्पर्य এর বিপরীত হচ্ছে ওই সব লোকেরা যারা আল্লাহ সম্পর্কে যা জানে না তা বলে না কথা জানলাম তারপরে ওর বিপরীত কারা আমি সুলগানের বিপরীত যারা আল্লাহ রব আলমিন সম্পর্কে না জেনে কথা আল্লাহ ফজান বলছেন না জেনে কথা বলে মরব্বীদের কাছ থেকে তাই বলে দলিল করানো ভাতি এবার মুরব্বীরা বিকৃত করেছে বিকৃতই করে অস্বীকার করলে অস্বীকার করে বলবে মোজাররা বরং তাদের যারা ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আর শোনার চেষ্টা করে আকাশের কথা একটা হয়তো কোন রকম করে শুনে নেই আর সেটাতে আরো নিরানব্বই টা লাগে বা একশোটা লাগে মা মেয়া তুক একশোটি मिथ्याल पीर बर्ण देना कबीरजे जदुकर गणक दे ज्योतिषी कने कने देर ए रकमार जीत सत्य सत्य हलो टाओ जो मिथ्यादादी सब विश्वास এভাবে বহু লোক পথভ হয়ে যাচ্ছে আরো এইরকম অনেক ছিল মোসাইলামা কাজা আস আনাসী এদের কাছে শয়তান এই এইরকমই আজকালকার দেওয়ান দিওয়ানবাগি এদের কাছে শয়তান আসে শয়তান আসে এদের জিন শৈতান আসে এদের কাছে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 আর অথবা এমন রূপ ধরে আসলে আমি তোর কাছে ওহিন আমি ডাইরেক্ট আল্লাহ কথা বলতে এসছি দেওয়ানবাগি হ্যাঁ জি হ্যা আল্লাহ সাথে কথা বলে এইভাবে শয়তানরা রায় এইসব কথাবার্তা জনগণকে বলে থাকে শৈতান এদেরকে নিয়ে খেলা করে যারা এই কোরআন সন্না রাস্তা থেকে সেরাতে মোস্তাকিম থেকে সরে যাবে আপনি আমি হইলেও শৈতান আসা শুরু করে দিব বিভিন্ন রূপ ধরে আসবে কখনো আমি ফেরেস্তা জিবরাইলে এসেছি কখনো আমি মিকাইল এসেছি কখনো বলবে স্বয়ং আল্লাহ এসেছি বলবে শান এই রকমই বিধাতিরা বিধাতিকে শৈতান বিভ্রান্ত করে মানুষ শেতান জিন শৈতান কেউ মানুষ চায়তের মাধ্যমে বিভ্রান্ত হয় কেউ জিনিসের মাধ্যমে বিভ্রান্ত হয় এইরকমই যারা বিধিন বিধর্মী জানা দেখা জিন্দিক যারা নাস্তিক এদেরকে শৈতান বিভ্রান্ত করে সাহারা জাদুঘর অলকোহান জ্যোতিষী জিন শৈতান আছে সকাল বিঘাত জিন শয়তান আসে এদের সাথে কানে কানে কথা বলে বিদাতি গমরা ওলামারা আলেম তিন প্রকার আলেম তিন প্রকার কোরআনার আলেম জি তাদের অনুসরণের কথা হাল্লা বলেছে ওরুল আমার মিনকুম শাসকের আনুগত্য এবং যারা আলেম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 আমি এইরকম উদাহরণ গুলি মাঝে মাঝে দিয়ে থাকি কোরআন থেকে তারা কবর মাজার পূজার দিকে আর উলিয়া উলিয়াকে ডাকতে হবে কোরআন এরকৃতি করে হাদিসের অর্থ বিক্রি বিকৃত করেছেন দুশো একুশ দুশো তেইশ আল্লাহ বলছেন তোমাদেরকে জানিয়ে দেব কি হে মানুষ যে শয়তান কার কাছে নেমে আসে শয়তান আসে ওহিনী শয়তানের ওহিনী আসে আসমানি ওহিনী আসে না রক্ত দিয়ে কোরআন লিখে কোরআনের আয়াতকে কে উল্টা করে লিখে পেশাব পায়খানা দিয়ে কোরআন লিখে জি হ্যাঁ গণ জ্যোতিষী আর এরা। এদের কাছে গভীর ভাবে যদি আপনি যান তাহলে কিন্তু অলৌকিকত্ব দেখাবে সুতরাং শয়তানের কাছে যেতে কখনো পরামর্শ দেবো না তারা কান লাগায় ওই শৈতান জিন শান গুলো রহম তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী মানুষ শৈতানের কাছে আসে লিখতে পারে পড়তে পারে নিজের হাতে মন গোড়া লিখে মন গড়া ফতুয়া লিখে তারপর এটা আল্লাহ তরফ থেকে মানে এই ফতোয়া হচ্ছে তিনটি আয়াত আয়াত একশো আশি থেকে একশো বেরাশি পেশ করেছেন এই আয়াতটি এই জন্য আল্লাহ কালাম এসুল কিসের কেন বয়ান করা হচ্ছে এর আগে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য তাই না এবং তারপরে রসুলগনের কথা সবচেয়ে সম্পর্কে আল্লাহ সবচাইতে সত্য এ কথা কেন এটা কেন কেন সত্য বলছেন যে দেখেন কোরআনে ক্যিমে রয়েছে সুহান আর অব্বিক আর রব্বেল এজ্জাতে যা কিছু তারা বর্ণনা করে पाक पवित्र सु पवित्रता घोषणा कर आल्लाता घोषणा द्वितीय कथा ओसलमूर सलिन सार्विक শান্তি বর্ষিত হোক রসুলগণের প্রতি রসুলগণ আল্লাহকে সমস্ত থেকে মুক্ত ঘোষণা করলেন তসবির মাধ্যমে সুভান রব্বেলপূর্ণ আয়াতগুলি কিন্তু আমরা আলোচনা শেষে পড়ি করছেন যে না পড়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয়াত আজকে শোনেন কেন গুরুত্বপূর্ণ আল্লাহকে সমস্ত দোস্তুটি কি করলেন মুক্ত করলেন এক দুই নম্বর রসুলগন গলেন জন্য শান্তি কামনা করলেন কারণ রসুলগণ নবী রসুলগণ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 বলছেন বিরোধী যারা বিরোধী সম্পর্কে যেসব কথা বর্ণনা করে থাকে সেগুলি থেকে আল্লাহ নিজের পবিত্রতা ঘোষণা করা শিখিয়েছেন নিজে করেছেন আর বান্দাকে শিখিয়েছেন এক দ্বিতীয় হচ্ছে ওয়াসাল্লামা আলাল আলমুর এবং রসুল প্রতি সালাম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 खरा आल्ला सम्पर्ुटर कथा थकीर नाम सम्पर्क हम गुणावलि सम्पर्क होंगे अस्तित्व अस्तित्व सम्पर्क नासिका नहीं अस्वीर कर সব প্রাকৃতিক গুণ সম্পর্কে বিদাতীদের কথা জি তো গোমরা যারা পথপ্রষ্ট হয়েছে তারা যে সব কথা আল্লাহ সম্পর্কে বর্ণনা করে থাকে সেগুলি থেকে ঘোষণা করা মাধ্যমে দ্বিতীয় হচ্ছে সিদ্গন সিদ্দুর রসুল রসুলগণের সত্যতা রসুলগঞ্জ সত্যবাদী কথা অজুব ও কবুলে মা যাও বেহি রসুলগঞ্জ যখন সত্যবাদী হ্যাঁ তাহলে আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে তিন নম্বর যে তাদের জন্য শান্তি কামনা করতে মাসুইয়াতাম আল্লাহ রসুল আলহাতাম তহম রসুল গহনের প্রতি সালাম পেশ করতে হবে এবং তাদের শ্রদ্ধা সম্মান দেখাইতে হবে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 তৌফিক দিয়েছেন এবং আল্লাকে যে আমরা দোষ মুক্ত করে আল্লাহ তসবি করতে পারে পবিত্রতা ঘোষণা করতে পারছি এটাও আল্লাহর অনুগ্রহ নিয়ামত সুতরাং আল্লাহ কি করতে হবে সানা গণগান করতে হবে এবং তার সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতের ওপর আল্লামিন আজাল সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ম তৌহিদ তৌহিদের নিয়ামত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 ক্লান্ত হন না আমরা কাজকর্ম করে সামান্য ডিউটি করে ক্লান্ত বাইরে একটু ঘুরে ক্লান্ত অবস্থা খারাপ তাই না এগুলিও আল্লাহ রব আলমিনের গুণ শুধু হেবাচক গুলো না শুধু আর অল ইসবাচক ইতিবাচক তা থেকে সেরাতুল মুস্তাই কারণ রসুলগঞ্জ আদর্শ নিয়ে এসছেন দিন নিয়ে এসছেন আকিদা নিয়ে এসছেন তৌহিদ নিয়ে এসছেন সেটাই হচ্ছে সেরাত মুস্তাকিব সেটাই হচ্ছে সরল পথ রুসুলগনের পথ হচ্ছে এই সরল পথ কে আল্লাহ পথ বলা হয় কার পথ বলা হয় আল্লাহর পথ আল্লাহর পথ কেন বলা হয় বলছেন ও সেরা তো তারা তো আল্লাহ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 তো বলছেন সেরাত আলহিম ওই সব লোকদের রাস্তা যাদের উপর আল্লাহ পুরস্কার করেছেন বা যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হচ্ছেন মিনান ইন এ নবীগণ रसुलगन और सिद्दिकीन महासत्यी मर्जा जो दिन क्षेत्र जेमन आकीदार क्षेत्र सतता आम एबाद बंदीगर क्षेत्र निष्ठा इखलस रही मात्रा एवं तरह आखला चरित्रे सतता रही है क्षेत्र जानबानी शहदा बरण करोहदा शहीदगन जो सोहदारे शेख नसिम रही तस्वीर बन सोदानलमा सोहदा मान অলামা আর সলেহীন মানে সৎকর্মশীল সৎকর্মশীল আলেম নাও হইতে পারে অশিক্ষিত মানুষ নিরক্ষর মানুষ দিন ইসলাম সম্পর্কে যতটা জানে ফরোজ অজেব জানে হারাম নাজা হারামাজে আর ওইভাবে আকিদা ঠিক আছে এবাদ বন্দী ঠিক আছে আর আখলা চরিত্র ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের তেমন এলেম নেই তারা সোহাদা তো নয় কিন্তু তারা সলেহীন আর একজন যদি এই নেক জিন্দগির সাথে আলেম হয় কোরআন সন্ন্যার আলেম তাহলে সে সোহাদা সোহাদা মানে এখানে সাক্ষ্য প্রদানকারী হ্যাঁ বছর আল্লাহাল শাহেদান মানে সাক্ষ্য সাক্ষ্যদাতা শাহেদ মানে ও সাক্ষী আর শাহিদ মানে হচ্ছে সাক্ষী তো ওলামাকে কেন সোহাদা বলা হইলো কারণ তারা কিসের সাক্ষ্য প্রদান করে থাকে আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করে থাকে একটি আয়াত রয়েছে আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন আল্লাহ সাক্ষ্য প্রদান করেন কারা মাল্লা ফেরেস্তা গন আর তারপরে ওলামাগণ শাহিদ আল্লাহ এর থেকে জানতে পারলাম যে আলেম যদি আমলকারী হয় তাহলে জনগণ যারা তাদের তো মর্যাদা সম্পর্ক এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই দ্বিমত নেই কিন্তু আলেম যদি আবার জালেম হয় আমলের ক্ষেত্রে তা হলে জনগন নেক লোক তাদের অনেক নিচে তাদের জন্য বড় শাস্তি রয়েছে আল্লাহ যেন আলোচনা আজকের শেষ ওসলাম মোহাম্মদ আলী ও আজম আইন এরপরে বিস্তারিত ইনশা আল্লাহ তার আসমা আলোচনা বচো